আনাস ইবনুল মালিক রদিয়াল্লাহ তু আল্লাহতে বর্ণিত তিনি বলেন যারা বীরে মাউনায় শরিক সাহাবিদেরকে শহীদ করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম সেই রিল ও জাকোয়ানের বিরুদ্ধে ৩০ দিন পর্যন্ত ফজরে দোয়া করেছিলেন এবং উসাইয়া গোত্রের বিরুদ্ধেও যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে আচরণ করেছিল আনাস রজ্লাহ তু বলেন বীরে মাউনার নিকট শহীদ সাহাবিদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছিল যা আমরা পাঠ করেছি পরে তা মানসুখ হয়ে যায় আয়াতটি হলো অর্থাৎ তোমরা আমাদের কাউমের নিকট এ খবর পৌঁছে দাও যে আমরা আমাদের রবের সাক্ষাৎ লাভ করেছি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট এবং আমরাও তার প্রতি সন্তুষ্ট